السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه أجمعين وبعد بعد দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী রহমাতুল্লাহি আলাইহি তা বায়ান আকিদাহ আহলে সুন্নাহ আল জামা আহলে সুন্নাহ আল জামাত আকিদার বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তুহাবী আকিদার অন্যতম বিখ্যাত এর একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওমুনু বিলবাসি হেদায়ত বিভিন্ন অর্থ ব্যবহৃত হয় এই জন্য কোরআনে কারিম আল্লাহ তুলিনা সেরাতি মুস্তাকি ইমান আমার সরল পথ বলুন এটা হচ্ছে আমার সহজ সরল পথ কিন্তু আমরা যে সেরাতের কথা বলছি সেটা এই সেরাত নয় মূলত এমন একটি পথ যে পথ দিয়ে ইমানদারদের পার হতে হবে এবং যে পথে গিয়ে কাফেরা আগুনে পড়ে যাবে জাহান নামের উপর দিয়ে সেই পথটি ফিট করা রয়েছে এই পথটি দিয়ে পার হইতে হবে এটা আরেক নাম হচ্ছে ফলও বলা হয় এখানে আমরা যে জিনিসটা গতফার আলোচনা করি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যখন হিসাব নিকাশ কমপ্লিট করবেন তখন বলবেন নির্দেশ দিবেন যে যা যে যারা আবাদত করতো তারা অনুসরণ করে চলে যাক তখন যারা দুনিয়ার বুকে দুনিয়ার বুকে কোন মূর্তির ব্যবহার করত যারা মূর্তিরা তার সামনে আসবে তারা মানুষগুলো তার অনুসরণ করে জাহার নামে চলে যাবে অনুরূপভাবে যারা কোন তাগুতের অনুসরণ করত কোন আল্লাহ বিরোধী শক্তির অনুসরণ করত সেগুলি আসবে সেগুলি তার সামনে উপস্থিত হবে তাদের তারা তাদের অনুসরণ করে জাহান্নামী দিকে যাবে অনুরূপ ভাবে যারা ইহুদিনা ছাড়া তাদের তারা অনুসরণ করতে বলতো ভালো মানুষদের যেমন ইহুদিরা হাজারের কথা বলতো এবং ঈসা আলাহিস্লামের কথা বলতো না সারা কিন্তু তারা কিন্তু তাদেরকে জাহানামের পথে দিয়ে যাবে না কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন মিননাল ইনসবাকালুন নিশ্চয় যাদের ব্যাপারে আগে থেকে যার নির্ধারিত হয়ে আছে তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে এরা হচ্ছে এই মজাইর বা ইসা আলাহিসাল্লাম বা যারা ভালো লোক দিয়ে যারা বাদ করত তারা কখনো তাদেরকে জাহানামের দিকে নিয়ে যাবে না কারণ তারা জানতোই না তারা বলতো অমাঈশ্বর অমাইশ্বর না ইয়ানুন জানতোই না যে এদের আবাহ করা হচ্ছে এরা তখনই অস্বীকার করে যে আল্লাহ আমরা আমাদের আমরা আমাদের আবাহ করা হচ্ছে এর থেকে আমরা মুক্ত এ অবস্থা হবে এই জন্য তাদেরকে জাহার দিয়ে দেওয়া হবে জাহার নামে তারা যাবে সরাসরি যাহানামের দিকে চলে যাবে তারা এই পথে তারা আটকা পড়বে ইহুদির মানা সারারা এবং তারা আগুনে পড়ে জাহান্নামে পড়ে যাবে তো এর মধ্যে ইমানদারদের কি অবস্থা হবে সেটাও আমরা গতকাল বলেছি যে ইমানদারদের আল্লাহ তালা প্রথমে আসবেন এসে বলবেন যে আমি তোমাদের এমন সুরতে আসবেন পরীক্ষা করার জন্য অন্য সুরোতে আসবেন যে সুরতে তারা চিনে সেই শুরুতে না এসে অন্য সুরোতে আসবেন তখন তারা বলব যে না আপনার থেকে আমরা আশ্রয় চাই আমাদের ভাব আসা না পর্যন্ত আমরা এই স্থান কখনো ত্যাগ করব না আল্লাহ তালা তখন তার সঠিক সুরতে আসবেন এটা বিস্তারিত আলোচনা গত পর্বে চলে গেছে আজকে আমরা আলোচনা করতে সে যাওয়ার মুহূর্তে কাফেরদের কি কী অবস্থা হবে বিষয়টি আমরা আলোচনা করতে চাই বিভিন্ন কোরআন এখানে বিভিন্ন আয়াতে এবং সুলসামের বিভিন্ন হাদিসে এসেছে যে কাফেরদের জমায়েত হওয়া জাহান নামে যাওয়ার মুহুর্তটা অত্যন্ত ভয়াবহ হবে যেমন তাদেরকে বলা হয়েছে কোনো কোনো আয়াতে যে যেভাবে দুনিয়ার বুকে ছাগল পাল বা পশুপালকে জমা করে হাঁকিয়ে হাকি নিয়ে যাওয়া হয় পিটি নিয়ে যাওয়া সেভাবে তাদের অবস্থা হবে ধমক দিয়ে নিয়ে যাওয়া হয় চিৎকার করা হয় সেরকম অবস্থা হবে তাদেরকে সেভাবে তাদেরকে গরু বা ছাগল যেভাবে তাদেরকে ধমক দিয়ে দিয়ে সামনে এগিয়ে নেওয়া সেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন ও সি কালী কাামা জুমারা আর হাঁকি নিয়ে যা হবে যারা কাফের তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে অন্য আয়তা আল্লাহ তালা বলছেন জাহান্নামা দাড়া যেদিন ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে কঠিনভাবে ধাক্কা দেওয়া হবে তাদেরকে সেদিন ধাক্কা দেওয়ার মতো অর্থাৎ সাংঘাতিকভাবে ধাক্কা দিই তাদেরকে নিয়ে হবে কারণ কেউ আগুনে পড়তে চাইবে না কিন্তু তাদেরকে আগুন নিক্ষেপ করা হবে সেভাবে অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন যেদিন স্মরণ করুন সেদিন সেদিনকে যেদিন জমা করা হবে আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ফাহম ইউজাউন তাদেরকে একত্র করা হবে একত্র করে কেউ কারা করবে আল্লাহর জাবা নিয়ে তারা যারা জাহান্নামের দায়িত্বে নিয়োজিত এবং যারা শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত তারা এদেরকে একত্রিত করবে আগ পিছিয়ে সবাইকে এবং তাদেরকে জমা করবে যেভাবে ছাগ অল যেভাবে দুনিয়ার বুকে হাইওয়ানদেরকে জমা করা হয় জন্তুদের জমা করা হয় সেরকম এদেরকেও জমা করা হবে বলে আল্লাহতালা বলে দিয়েছেন আবার কোন কোনো ভাষ্য থেকে দেখা যায় কর এবং সোনার যে তাদেরকে যাহা মুখের উপরে অদমুখে তাদেরকে যাহা নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ হেটে চলে জাহান্নামের দিকে যায় তারা যখন হেটে চলে যাইতে চাইবে না তখন তাদেরকে উল্টা মুখে তাদেরকে তাদের কাউকে জাহান্নামে সেভাবে নিক্ষেপ করা হবে কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন আল্লা আলাম ইলা জাহান্নামা উলায় ক্যা শারম্মাকান ও আদাল যাদেরকে জমায়েত করা হবে জাহান্নামে জাহান্নামে ইলা জাহান্ন জাহান্নামের দিকে তাদের মুখের উপরে করে উলায় ক্যা মাকানা তারা হচ্ছে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট আদল্লু সাবিল এবং পথ হারানোর দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম পথে তারা চলছে হারানো পথে অর্থাৎ সঠিক পথে তারা চলছে হারানো পথে চলছে দুনিয়ার বুকে তারা যেহেতু পথ পথে চলেছিল সেখানেও তাদের পথ হবে তারা লক্ষ্য হয়ে জাহান নামে যাবে সঠিক পথে চলে জান্নাতে যাওয়ার সুযোগ তারা পাবে না বোখারি মুসলিম বর্ণিত আনাসিনা দেন এক লোক বলেন কাফের ইয়ার্লা কাইফুল আল্লা হে আল্লাহ রসুল কাফেরদের কিভাবে মুখের উপর দেযা হবে কিযামতের দিনে এটা কিভাবে হতে পারে মানুষকে পায়ের মধ্যে পায়ের উপর দিয়ে হাঁটাতে পেরেছেন তিনি কি তাকে মুখের উপর কে দিন হাঁটাতে পারেন না অবশ্যই পারেন অর্থাৎ কাতাদা বলেন বালা আওয়াজ রাব্বিনা কাতাদা যখন এ হাদিস তিনি যখন তিনি হা যখন বর্ণনা করছিলেন তখন সাথে সাথে বলেছিলেন অবশ্যই হাঁ আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি আমার রব অবশ্য অবশ্যই পারেন অর্থাৎ তাদেরকে মুখুর উপরে লজ্জাজনক অবস্থায় আছে হান্নামি দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে যেতে চাইবে না তারপর তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে তাদের অবস্থান হবে আরও খারাপ তারা কেউ অন্ধ থাকবে এবং তারা দেখতে পাবে না তারা বোবা হবে কথা বলতে পারবে না তারা বদির হবে কিছুই শুনতে পারবে না আল্লাহ তালা বলছেন ونحشرهم يوم القيامة على وجوههم عميان وبكمن وصممن مأواهم ما جهنم كلما خبطت زدناهم سعيرا তারা তাদেরকে একত্রিত একত্রিত করা হবে কিয়ামতের দিনে তাদের মুখের উপরে করে তারা অন্ধ হবে তারা বধির হবে তারা বোবা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে এই এমন এক জাহান্নাম যে জাহান্নামের আগুন কখনো নির্বাপিত হবে যখন সেটা কোনো সামান্যতম কমতে চাইবে সেটাকে জেদিনা আরো বেশি প্রচলিত করা হবে নার জাহান নাম থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এ অবস্থা নয় শুধু বরং তাদেরকে আরো কষ্ট দেয়া হবে তাদের যাদের আবাদত করত এদেরকে দেখি দেখিয়ে আরো কষ্ট দেয়া হবে কিভাবে কষ্ট দেওয়া হবে যে এদের সাথে বাতিল বাতিল যাদের এবাদত করতে এরাও থাকবে যে এদের আবাদত তোমরা করতে এদের আবাদ তোমরা করতে দেখো এদেরকেও জাহান্নামো দিচ্ছি তোমাদেরকেও জাহান নামে দিচ্ছি আল্লাহাদ এবং তোমাদেরকে সবাইকে একত্রিত করা হবে একত্রিত করে তাদেরকে জাহান নামে পথ দেখিয়ে এই পথে তোমরা যেতে হবে অর্থাৎ মিস আল মারুদ যারা পড়ছে জাহার নামে তারা যেমন খারাপ যারা যাদেরকে যারা পিছু চলছে জাহার নামে জ্বলার জন্য তারাও খারাপ অর্থাৎ মূর্তিটাও খারাপ মূর্তিগুলো অনুসরণ যারা করবে সেগুলি তাদেরকে একসাথ করে কিবু ফিহা হুম গা বন অন্য আয়তে যেভাবে বলা হয়েছে যে এখানে জমা করা হবে তাদেরকে এবং যাদের অনুসরণ পদ ভষ্টকারী তাদেরকেও একসাথে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে সেখানে তারা অন্য আয়তে বলে তারা কঠিন পরাজিত অবস্থায় থাকবে নিগৃহীত অবস্থায় থাকবে আল্লাহ সেটা বলে দিয়েছেন আল্লাহ জমায়েত করা আর কত নিকৃষ্টই না সেই স্থানটি অন্য আয়তে আল্লাহ তালা আরো বলছেন তাদের যে অবস্থা দূর থেকে তারা যাচ্ছে মুখের উপর হাসর করতেছে সাথে আছে তাদের যারা বাদ তাদের অবস্থা অর্থাৎ হতাশার পর হতাশা कष्ट पर कष्ट अपमान पर अवमान सबकी सह्य कर सामने जाते ही सीम आल्ला दिए दूर थे तरा आवाज़ सुनबे शुने तरहस्थलस्थल बढ़ोस बड़ो बड़ो निश्वास तरह बढ़ आस बड़ बड़ शा सुनते आल्ला जहां नामे जागे तरह कान समूह एम शब्द दिए परिपूर्ण करा যে তাদের কানের তাদের কানের মধ্যে বধির অবস্থায় তাদের কানে আওয়াজ ঢুকবে ঢুকে তাদের ভয় ভীত অবস্থা হবে এবং তারা ভয় পেয়ে যাবে তারা হা পিত করতে থাকবে হাহাকার করতে থাকবে আল্লা তালা বলছেন ইজার কানিন বাড়াই দিন সামহা তাকাইজামা যখন তারা দেখবে এ আগুনকে কে জাহান্নামকে দূর থেকে দূর দূর দূরের কোন স্থান থেকে সামির উল্হা তাগাই ইউজামরা तदिर हमले क्योंकि सुनते क्रोध सुनते जहान नामे जहां नाम बड़ शीर्षाह शब्द से जहां नाम जो क्या भावे जहर नाम एक अंश अंशे पड़े आगुन एक अंश अंश क्यों पड़े ये पुरुष शब्दी तरा सुनते सुनते तरफ भय और बसिड़ते शुद्ध ता दुनिया बुके फिर जेको मूल्य তখন চাইবে যে আমাদেরকে দুনিয়ার বুকে ফিরে দেওয়া ফেরত দেওয়া হোক জাহান নামে যেতে চাইবে না কিন্তু জাহান নামের অপমান তাদেরকে পেয়ে বসবে তারা তখন লজ্জিত হবে তারা তখন দুনিয়ার বুকে যেতে চাইলেও দেয়া হবে না ইমান আনতে চাইলেও গ্রহণ করা হবে না আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে আল্লা তালা বলছেন ওলা উ তার ঈদ উ কীফু আলান্নার আপনি যদি দেখতেন সেই দৃশ্য কত ভয়াবহ যখন তাদেরকে দাঁড় করানো হবে জাহান নামের কিনারায় ফকআলু তখন তারা বলবে আল্লা মেনে নিতাম ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এই কথা তারা বলতে থাকবে ওলা কিনা হুমা মিনান না রিমা ফরান কিন্তু তারা কোন জাহান্নাম থেকে বাঁচার কোন পথ পাবে না আল্লাহ তালা বলে দিয়েছেন জন্য ওরা আলমুজনি মুন আর নার আর অপরাধীরা জাহান নামীরা আর জাহান্ন অপরাধীরা তখন দেখতে পাবে আগুন দেখতে পাবে জাহান্নাম দেখতে পাবে জন্না হো মোয়া কড়ু তারা স্পষ্ট তারা তখন শিওর হয়ে যাবে তারা এখানে পড়ছে জহ্ন অর্থ ইকিন অর্থাৎ তারা তখন আর দৃঢ় বিশ্বাসী হয়েছে তারাই পড়তে যাচ্ছে এখানে ওলা মিজিদু আইন হা মশরিফ তারা দেখবে যে এখান থেকে তাদেরকে ফিরানোর কেউ নেই অর্থাৎ যাহার নাম তারা যাচ্ছেই কোনোভাবেই ভাবেই সেখান থেকে আর কোনো পথ বাঁচার কোনো পথ নেই जदि पाय दिए ना चाय त मुखे भर दिए चालाना और जदिनी जेते जिन जिजिए बेदे से निक्षेप करा से शब्द कान बधिर हल्व शब्द सुनते भयभ होते थकू पर कष्ट पा अपने लाछित हो तक तक के बला आल्ला तब आल्ला तुम इद्पक बोलो जहां नामे जान निक्षेप करा এবং আল্লাহ তাদের উপর অত্যন্ত প্রবল হবে এবং তারা অপমানিত হবে লাঞ্চিত হবে আল্লাহ আবু তোমরা চিরস্থায়ী থাকবে অহংকারীদের ঠিকানা কতই না নিকৃষ্ট হবে এই জাহান্নাম থেকে জিন এবং ইন্সের কেউই বাঁচতে পারবে না তবে কেউ মাত্র আল্লাহ তালাকে যারা তাকোয়া আল্লাহ তালা তাকোয়া যারা অবলম্বন করেছে তাদের শুধু বাঁচতে পারবে যারা আল্লাহরপুর ইমান এনেছে তারাই বাঁচতে পারবে যারা রসুলদেরকে সত্য বলে বিশ্বাস করেছে তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বিধান মেনে নিয়েছে দুনিয়ার বুকে সেটা অনুসারে চলেছে অন্যদের চালা চালা চালিয়েছে এবং দুনিয়ার বুকে সেটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে প্রতিষ্ঠা করেছে নিজেদের যাদের অধীনস্থ লোকদের মধ্যে সেটাকে বাস্তবায়ন করেছে তারাই শুধুমাত্র বাসতে পারবে আল্লাহ তালা কোরআনে কারিমে সেজন্য বলেছেন হ রা লানা সুরান্না হতিন আপনার রবের শপথ করে বলছে আল্লাহ তালা নিজের শপথ করে বলছেন যে লানা সুরান আমরা হাসর ঘটাব হাসর একত্রিত করব হাসরে হাসর করব জমা করব করবো ওয়াসায়তীন এবং শয়তানদেরকেও সুমা লানাহ দেম হাউলা জাহান্ন জিতা তারপর তাদেরকে আমরা উপস্থিত করব। জাহান নামের পাশে উবু হয়ে উবু হয়ে থাকবে জাহার নামের চারপাশে অর্থাৎ তারা সুজো হয়ে দাঁড়াবে না উবু হয়ে থাকবে সুমনারায়ণ জিয়ান নাম ইনকুল তারপর বের করব। তাদের মধ্যে থেকে রহমান তাদের মধ্যে রহমানের উপর কারা সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী কারা ছিল সীমালঙ্ঘনকারী কারা ছিল বেশি তারা বিরুদ্রোহী কারা ছিল সবচেয়ে বেশি বিদ্রোহ বিদ্রোহ প্রকাশ করেছে দুনিয়ার বুকে আল্লাহ দিনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর হুকুমের বিরুদ্ধে তাদের প্রত্যেক দল থেকে এগুলিকে বের করে নিয়ে আসবেন তারপর আল্লাহ বলছেন তারপরে আমরা ভালো করে জানি এদের মধ্যে কে যাহা নামে দগ্ধ হবে তাদেরকে তিনি আলাদা করবেন তারফা আল্লাহ তাআলা বলেন ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হতমাম মকদিয়্য তোমাদের প্রত্যেককে এর উপর দিয়ে পার হতে হবে এটা তোমা রাবের উপর সুনির্ধারিত জিনিস তা তিনি নিজের উপর নির্ধারণ করে নিয়েছেন যে প্রত্যেককে এর উপর পার হতে হবে সুমমানুনাল্লজিনা তাকাউ তারপর আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র নাজাত দিবেন যারা তাকওয়া অবলম্বন জালেম যারা অপরাধী যারা কাফের মুশরে যারা দুনিয়ার বুকে অহংকার করে বেরিয়ে বেরিয়েছে আল্লাহর কথা শোনেনি আল্লাহ তারা অবাধ্য হয়েছে তাদেরকে তিনি সেখানে না ফিয়া জালেমিনিস উবু হয়ে সেখানে তাদেরকে সেখানে নিক্ষেপ করে রাখবেন এটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে একমাত্র তাকোয়া এবং আল্লাহর নির্দেশনা মেনে চলার মধ্যে শুধুমাত্র মুক্তি রয়েছে আর কোনোভাবেই সেখানে মুক্তির কোনো উপায় থাকবে না বরং প্রত্যেককে এর উপর দিয়ে পার হতে হবে এই যে পার হওয়ার যে জিনিসটা সেটাই হচ্ছে যার উপর দিয়ে পার হতে হবে সেটাই হচ্ছে সেরাত সেরাত শব্দটির অর্থ আমরা বলেছিলাম তার অর্থ হচ্ছে পথ আরেক অর্থ হচ্ছে জিস্র জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে যে একটি সাঁকো তৈরি করা হবে যে একটি ফল তৈরি করা হবে সেটা বাংলা ভাষা আমরা একসাথে বলে থাকি ফল সেরাত বা পথের শাঁকো পথের শাঁখো বা পথ যে পথটা অত্যন্ত অত্যন্ত পিচ্ছিল একটি পথ বলে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন এই পথটি এটার উপর দিয়ে এপর থেকে পার হতে হবে শুধু মোত্তাকি যারা তারাই শুধুমাত্র এখান থেকে বেছে যাবে আর সবাই যারা আল্লাহ তাকওয়ার সামান্যতম অংশ যাদের নেই অর্থাৎ যারা কাফের মুসরে তারা জাহার নামে পড়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসে এই সেরাতের কথা বলেছেন তার কিছু গুণাগুণ বর্ণনা করেছেন সেগুলো আমরা এখন আলোচনা করতে চাই তিনি বলেছেন যে এটা একটি ভীতিপ্রদ একটি পথ যে পথের পাশে আছেন এবং যে পাশের পাশে রসুলগঞ্জ দাঁড়িয়ে থাকবেন এবং তারা আল্লাহর কাছে বলতে থাকবেন সাল্লিম সাল্লিম সাল্লিম এরব হেরব আপনি নিরাপত্তা দিন নিরাপত্তা দিন এরা যেন পার হতে পারে সে ব্যবস্থা করে দিন এ হচ্ছে প্রথম গুণ দ্বিতীয় গুণ হচ্ছে যে এর মধ্যে থাকবে কাঁটা যুক্ত কাঁটা যুক্ত জিনিস থাকবে অর্থাৎ কাঁটা থাকবে এমন জিনিস মানুষকে আটকে দেওয়ার মতো শুধু ইচ্ছা করলে পার হইতে পারবে না পা কে দিবে হাত আটকে দিবে এরকম কাঁটা থাকবে যেগুলি মানুষের শরীর ছিন্ন ভিন্ন করে দেয় এরকম জিনিস থাকবে হতা ছিন্ন ছোঁ মেরে নিয়ে যাওয়ার মতো জিনিস থাকবে হেসকুন মিস সাদান কাঁটা থাকবে সাদান গাছের কাটার মতো কাঁটা থাকবে সেখানে হাদিসে যেভাবে আমরা আগে দেখেছি যে শুনতে সাধান গাছের মতো কাটা কিন্তু বৃহৎ আকার কত বৃহৎ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না মোড়াল্লা কতম বিহি লটকে থাকবে মানুষ যে যাকে আল্লাহ আটকানোর ইচ্ছা সেখানে আটকে যাবে এগুলির মধ্যে তৃতীয় যে সেই পথের যে তৃতীয় গুণটি সেটা হচ্ছে সেটা হবে মেদ হাতুন মেদ হাদাতুন মজেল্লাতুন সেটা পর্যন্ত পিচ্ছিল এবং সেটা পিছলে পড়ে যায় আটকে যায় এরকম একটি রাস্তা হবে এমন সূক্ষ্ম হবে যে এখান থেকে কারো পা সেখানে টিকবে না এমন এমন পিছলা হবে পাড় পা সেখানে থাকতে পারবে না যখনই সে দাঁড়াতে চাইবে তখনই পিছলে যাবে এরকম পিচ্ছিল রাস্তার রাস্তা হবে সেটা আল্লাহ তালা যাদের সৌভাগ্যগুলো এখানে তারা ব্যতীত কেউ সেই পথে স্থির থাকতে পারবে না চতুর্থ হাদিসে আসছে যে গুণ সেটা হচ্ছে যে না ও আহাদ্য সাইফ সেফ চেয়েও সেটা ধারালো হবে ও আধাক্ক মিনার স্যার সার এবং সেটা চুল থেকেও বেশি চিকন হবে অর্থাৎ ধারালো এবং চিকন দুই ধরনের জিনিস সেখানে থাকবে এক দিক থেকে ধারালো একদিক থেকে সেটা শুভ মিহি এবং সেটা চুল থেকেও মিহি অনেক সময় সেটা আমরা কল্পনা করতে পারি না কি অবস্থা দুনিয়ার বুকে আখেরাতের অনেক জিনিস আপনি কল্পনা না করলে ইমান আনতে হবে কারণ কোরআনে কারিমে আল্লাহ তালা সেটা বলে ইমান আনার কথা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন কান আলা হাতমিয়া प्रत्येक के पार होते सूक्ष्म हम से दिए जो मिहि हम तरह दिए पार होते जो धारालो हम तरह दिए अबू सहिद खदर आदि वर्णित बला गानी हादिसी पन्नाल जिसरा आदमी शायर जिसेर फल्सर चूल चूलर थे बसि हो सूक्ष्म অর্থাৎ মিহি ও আহাদ্দু মিনের সৈফি এবং তরবারি চেয়ে বেশি ধারালো তর বেশি ধারালো অর্থাৎ এত বেশি ধারালো তর বাড়ি ধারাও সেটাকে হার মানায় সেখানে যার পা একবার আটকে যাবে কেটে যাবে তার আমল অনুসারে কেউ কাটে কাটা পড়বে কেউ আমল যদি তার ভালো হয় সে সেখানে কাটা পড়বে না সামনে এগিয়ে যাবে আল্লাহ তালা তাকে পার করে দিবেন দেবেন হাদিস্লা সাল্লা বলেছেন জাহান্নামা জিসরুন আদাকুমিনা সার জাহান নামের উপর রয়েছে এমন একটি জিসির এমন একটি ফল এমন একটি এমন একটি ফল যা যা চুলের চেয়েও বেশি সূক্ষ্ম মিহি ও আহাদ্দ মিনার সাহেব তরবার চেয়ে বেশি ধারালো আলি হিকা আলী বোনহেসু সেখানে থাকবে কাটা সেখানে থাকবে সেখানে থাকবে আংটা ইয়া খুজুর আমার সাঁচা থাকে সেটা আটকে রাখবে আমরা ইনশাল্লা এই জাহান্ন সেরারটি আল্লাহ তালা দেখে দিয়েছেন এর বিবরণ পরবর্তী কোন পর বিস্তারিত আরো শুনব ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামাইকুম রহমতুল্লাহ